কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র এবার ইংরেজদের রাজধানীতে যা মনুমেন্ট থাকবে সবই কোনো না কোনো ইংরেজের স্মৃতি রক্ষার্থেই হবে এটাই তো স্বাভাবিক এবার যদি আমি আপনাকে বলি যে কলকাতার সব থেকে ওয়েল নোন একটি আসলে একজন আমেরিকানের জন্য তৈরি রাজ্যের বস্টন শহর ক্যাথরিন টাইলা এবং তার বর ডেভিডের ছেলের জন্ম হল অন দা টুয়েলভ ফেব্রুয়ারি ছেলে খুব অল্প বয়সেই বাবা মারা গেলেন এবং সাত বছর পরেই শুরু হয়ে গেল দি আমেরিকান রেভলিউশন আমেরিকাও আমাদের মতোই ব্রিটিশ কলোনি তো তারা পুরো দমে যুদ্ধ শুরু করলো যে বছর রাইটার্স বিল্ডিং তৈরি হয় সেই বছর তিনি আসেন ইন্ডিয়া এখানে এসে তার প্রমোশন কিন্তু রেকর্ড ভাঙাটি এইট এ লেফটেন্ট তারপর লেফটেন্ট কর্ন মেজর জেনারেল এবং ফাইনালি সবাই তখন ভারতবর্ষকে লুট করতে ব্যস্ত সেদিকে একজন রাজার মতো লাইফ স্টাইল হাতি তার নিজের চোদ্দটি হাতির এই প্রসেশন রোজ বিকেলে বেরোতো দিল্লির লাল কেল্লার পাশ দিয়ে কুর্তা পাজামা পরে মাথায় পাগড়ি চাপিয়ে গায়ে আতর মেখে ডেভিড জ্বললেন বৌদের সঙ্গে হাওয়া খেতে এদিকে তিনি যে কর্মঠোর নন তা কিন্তু নয় একের পর এক যুদ্ধ জিতেছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য দারুণ স্ট্র্যাটেজিস্টুখোর লোক কিন্তু ব্রিটিশরা যখন তাকে জিজ্ঞেস করে দাদা দেশে ফিরবেন কবে তিনি স্পষ্ট বলে দেন তার ইংল্যান্ডে ফেরার কোনো ইচ্ছেই নেই আই লিভ লাইকিং মনুমেন্টটা চিনতে পারছেন না তো ডেভিড এর পুরো নামটাই আপনাকে বলা হয়নি তার পুরো নাম ডেভিডি এবং অক্টালোনি মনুমেন্ট আজকের কলকাতার শহীদ মিনার